আনা সিম্ন মালিক রদিল্লাহ তাল্লুতে বর্ণিত তিনি বলেন আবু তল্হার এক ছেলে অসুস্থ হয়ে পড়ল আবু তল্লাহা রদিল্হতআালাহ বাইরে গেলেন তখন ছেলেটি মারা গেল আবু তল্হা রদিল্লাহ তু ফিরে এসে জিজ্ঞেস করলেন ছেলেটি কি করছে উম্মু সুলাইম বললেন সে আগের চেয়ে শান্ত তারপর তাকে রাতের খাবার দিলেন তিনি আহার করলেন তারপর উম্মু সুলাইমের সঙ্গে যৌন সঙ্গম করলেন যৌন সঙ্গম ক্রিয়া শেষে উম্মু সুলাইম বললেন ছেলেটিকে দাফন করে আসো সকাল হলে আবু তল্লাহা রদিলাহ তাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে তাকে ঘটনা বলেন। তিনি জিজ্ঞেস করলেন গতরাতে তুমি কি স্ত্রীর সঙ্গে রয়েছে। তিনি বললেন হাঁ নবী সাল্লা বললেন হে আল্লাহ তাদের জন্য তুমি বরকাত দান করো কিছুদিন পর অম্মুসুল্লাম একটি সন্তান প্রসব করলো। রাবি বলেন আবু তোলাহা রদিল্লাহ তাল্লাহু আমাকে বলেন তাকে তুমি দেখাশোনা করো যতক্ষণ না আমি তাকে নবী সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাই তারপর তিনি তাকে নবী সাল্লু এর কাছে নিয়ে গেলেন উম্মু সালাইম সঙ্গে কিছু খেজুর দিয়ে দিলেন নবী সাল্লু আল্লাহ সাল্লাম তাকে কোলে নিলেন এবং জিজ্ঞেস করলেন তার সঙ্গে কিছু আছে কি তারা বলেন হ্যাঁ আছে তিনি তা নিয়ে চিবালেন এবং তারপর মুখ থেকে বের করে বাচ্চাটির মুখে দিলেন তিনি এর দ্বারাই তার তাহানি করলেন এবং তার নাম রাখলেন আব্দুল্লাহ আনাজ সদিল্লাহ তো আলহ্নতে বর্ণিত তিনি উক্ত হাদিসটি বর্ণনা করেন